আকাশের উপর থেকে ছোট্ট পাখি সময় মেনে নিলাম পৃথিবীতে আসবে এসে একটা শরীর নিবে এই শরীরটা তার ঠুটের আগার মধ্যে নিয়ে আবার সত্তর হাজার বছর সময় ধরে সাত আসমানের ওপরে যাবে সেখানে গিয়ে রাখবে একটা সরিষা তারপরে সেখানে এই হাফ ডাউনে সে টায়ার্ড হয়ে যাবে সে ওইখানে রেস্ট দিবে হাজার বছর তিন হাজার বছর সময় লাগবে শুধুমাত্র একটা সরিষা আবার সেখান থেকে রওনা দিবে সত্তর হাজার বছর পরে এই পৃথিবীতে আসতে আবার সময় লাগবে সত্তর হাজার বছর আরেকটা আবার সত্তর হাজার বছর করে যদি পৃথিবীর সমস্ত শরিষা নেওয়া হয়েও যায় একদিন তো শেষ হবে নাকি কি শেষ হবে না একদিন কিন্তু কোন হিসাব আছে একদিন শেষ হবে কিন্তু মৃত্যুর পরবর্তী সময়ের কোন শেষ নাই কোরআন এবং হাদিসে কোনো একটা বর্ণনা খুঁজে পেলাম না এর সময়টা কতটুকু বলছিলাম পৃথিবীতে আপনার ছোট্ট আবদার পঞ্চাশ বছরের আপনার চাহিদা আল্লাহ মিটাচ্ছেন সামান্য আপনার যত চাহিদা আল্লাহ বলছেন আপনার মৃত্যুর পরে জানাতিদের জন্য তাদের সমস্ত চাহিদা নিশ্চয়ই যারা ইমানায়ন করেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে শুধু নাই কোরআন এবং জীবনে তাদের রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে কোরআনের আইন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছে আল্লাহ বলেছেন না তাই তাদের জন্য নিয়ামক পূর্ণ पंचाश हजार बचर नाल तेजा आल्ला আল্লাহ বলেছেন হলো সত্য আর তিনি কেমন এটাও পরিচয় দিয়ে দিচ্ছেন হাকিম আল্লাহ হলেন প্রবল পরাক্রমশালী এবং আল হাকিম প্রার পর আল্লাহ বলছেন এবার আল্লাহ বলছেন যে আকাশ সমূহ আকাশ মন্ডলী সৃষ্টি করেছেন আকাশ কয়টা সাতটা আল্লাহ সুরেমুল আসমান সমূহ সৃষ্টি করলেন কিভাবে কোন প্রকার খুটি সারা একটা বিল্ডিং যদি নির্মাণ করা দরকার হয় আগে সেখানে পিলার তৈরি করতে হয় খুটি তৈরি করতে হয় যদি খুঁটি তৈরি না করা হয় তাহলে বিল্ডিং নির্মাণ করা সম্ভব না আর খুঁটিটা যদি একটু দুর্বল হয়ে যায় তাহলে এই বিল্ডিংটা সাতটা ভেঙে পড়বে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন কোন প্রকার খুঁটি বেদিত খুঁটি সারা আল্লাহ বলছেন আমি এটা কোনো প্রকার কুটি বেদিত সৃষ্টি করলাম जमीन मध्य पहाड़ दिए पहाड़ी जान यहां ना थकले जमीन पृथ्वी टलमाटल हो जाए जान यटाल ना हो जाए আল্লা বলছেন আন্ত তোমাদেরকে নিয়ে টাল মাটাল না হয়ে যায় এই আমি জমিনের মধ্যে পর্বতমালা স্থাপন করেছি শুধু এবং এই জমিনের মধ্যে আমি সকল প্রকার জীব জন্তু ছড়িয়ে দিয়েছি পৃথিবীর মধ্যে শুধু আল্লাহ রাবিন মানুষকে পাঠান নাই আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী সৃষ্টি করেছেন শুধু মানুষ না শুধু মানুষ হলে পৃথিবীতে বাঁচা কঠিন হয়ে যেত আল্লাহ অসংখ্য অগণিত জীবজন্তু সৃষ্টি করেছেন এগুলো মানুষের উপকারের জন্য আল্লাহ মানুষকে কত মর্যাদা দিয়েছেন আল্লাহ বলছেন অসা্ষর কমার সূর্য চন্দ্র এগুলোকে আল্লাহ সব শ্যাক করে দিয়েছেন মানুষের জন্য চিন্তা করেন পৃথিবীর ছোট্ট একটা গ্রহ এই পৃথিবীর তিন বাঘ পানি এক বাঘ মাটি এই অল্প একটু জায়গার মধ্যে মানুষ থাকে আর এই মানুষের কল্যাণে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য আল্লাহ সহানওয়া তারা দিয়েছেন সামান্য কাজের মানুষের জন্য চিন্তা করেছেন আল্লাহ রব্দুল আলমী বলছেন আপনার স্বাভাবিক দৃষ্টিতে এটা আসবে না যত চিন্তা করবেন তত বের হয়ে আসবে আল্লাহ নিয়ামত সম্পর্কে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যে এর মধ্যে সকল প্রকার সৃষ্টিকে আমি দিয়েছি শুধু তাই নয় ও আমি আর আরামরা আকাশ থেকে পানি বর্ষণ করি ফিহা। আর এর মাধ্যমে উদ্গত হয় মিনকুল্লি জিন সকল প্রকার কল্যাণময় সবজি সকল প্রকার কল্যাণময় কি উদ্ভিদ Ta'ala এই পানির মাধ্যমে এটা আল্লাহর সৃষ্টি পারুণী আল্লাহ এবার বলছেন তাদেরকে প্রশ্ন করে বলছেন পারুণী অতএব তোমরা আমাকে দেখাও যেগুলো সৃষ্টি করেছে যদি সৃষ্টি নাই করে থাকে তাহলে এদের কেন পূজা করছে আল্লাহ এই জন্য বলছেন জল ইমুনা জলালিমুব এই প্রকার জালেমরা সুস্পষ্ট প্রথপতায় নিমজ্জিত आल्ला देखाओं कारा जा राइल सृष्टि आल्लाखलुक की बेपारे एर आगे अपना आल्ला सृष्टि के लिए सृष्टि एत आग्रह अर्थात इबादतर क्षेत्र रब बन आल्ला देखाओ तारा से क्या सहाज च मानुषे की, की बुद्धि नहीं मानुषतम कमन सेंसा नरे दुई तीन साल सिलेटे শাহজালানের জীবনটা রক্ষা করতে পারে না সে মানুষ কিভাবে দিবে মানুষের সামান্য কমন সেন্সটাও নাই বলেছিলাম নুরুল ইসলাম ফারুকের কথা নুরুল ইসলাম মারা গেছে জায়গায় নিয়ে আজকে তৈরি করা হচ্ছে এই মাজারে তো মানুষ চাইবে মাথান তো করবে দান খয়রাত করবে সাহায্য চাইবে মান্য করবে বিপদ থেকে উদ্ধার করার জন্য তার কাছে সাহায্য চাইবে আর এই ব্যক্তি আজ থেকে দুই তিন বছর আগে যখন তাকে হত্যা করা হলো গলা কেটে সে তখন তার নিজকে রক্ষা করতে পারে নাই সে মানুষকে রক্ষা করবে দেখাও আল্লাহ ব্যতিত তারা কে সৃষ্টি করেছে আমাকে দেখাও আল্লাহ বলছেন এই কাজ যারা করে বালি জলিমুন তারা জালেন এই জালেমরা বরঞ্চ সুস্পষ্ট সম্মানিত উপস্থিতি আয়াত এবার এই যে সুর আল্লাহ সুবাহার নামকরণ করলেন সুরালোকমান এখানে বলা হয়েছে এবার লোকমান আল্লাহামের ঘটনা আসছে আল্লাহ আব্দুল আলমিন বলেন্লাহ আল্লাহ বলছেন অবশ্যই আমি লুকমন প্রজ্ঞা দিয়েছি এবং বলেছিলাম আনিস করলিল্লা আল্লাহর জন্য শুক্রিয়া আদায়ী কর আর যে কৃতজ্ঞ হয় জেনে রাখব এবং প্রশংসিত এই আয়াতের মধ্যে আগে আলোচনা করা দরকার এই ব্যাপারে তাফসির আলোচনা এসেছে অনেক রকমের কথা লোকমান আল ইসলাম তিনি এক কথায় নবী ছিলেন না তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন ওনাকে বলা হয়তো লোকমান হাকিম কেন তিনি প্রজ্ঞাবান একজন মানুষ ওনার বৈশিষ্ট্যটা কি উনি কখন এসেছিলেন কেউ কেউ বলেছে যে তিনি আইউুব আলাইসলামের ভাই ছিলেন বা আয়ুব আলাইসলামের এলাকার লোক ছিলেন কেউ বলছে সোলাইমান আলাইসলামের যুগে ছিলেন এরকম বিভিন্ন কথা থেকে থাকে কথা হচ্ছে এই লুকমান আলাইসালাম বা লুকমান রাজি আল্লাহ আনহু আলাই ঠিক না বলতে হবে রাহু আনহু লুকমান লোকমান রাজিয়া তিনি এসেছিলেন মিশরের পাশে আফ্রিকাতে মিশর এটা আফ্রিকা অঞ্চলের না আফ্রিকা মহাদেশে পড়েছে মিশর তিনি একজন হাফসি গোলাম ছিলেন কালো কুচ্ছির চেহারাতৃতি বেটে মানুষ ছিলেন লোকমানের নাক ছিল লুকমান চেহারা যাকে দেখে আর আরেকবার তাকাতে মনে চাইত না তার বর্ণনা এসেছে সাঈদ মুসাইদ বলছেন যে বেটে নাক চেপটা পুরা এবং তার পা ছিল ফাটা কেন কুৎসিত একজন মানুষ যাকে আল্লাহ স্নালা খুব পছন্দ করলেন তার জ্ঞান ছিল অগাধ জ্ঞান তিনি যখন রাস্তার ধারে দাঁড়িয়ে বক্তব্য দিতেন মানুষগুলো তাদের কাজ কর্ম ফেলে লোকমান এর বক্তব্য শুনতেন সকলে তিনি এত জ্ঞানবান মানুষ ছিলেন প্রজ্ঞাবান মানুষ ছিলেন এই লোকমান হাকিম তার একজন মুনিপ তিনি দাস ছিলেন তার একজন মনিব তাকে এসে বলে লোকমান আমি শুনেছি আচ্ছা তোমাকে আমি একটা পরীক্ষা করি তিনি দুইটা বক্রি নিয়ে আসলেন একটা বক্রি নিয়ে আসলেন এসে বললেন ও লোকমান এই বক্রিটা কেটে बकरी केटे बेलवा केटे बेला के, करार करे। के, हाट चिलो चिलो के बेर, बेर, बेर मुनी सामने उपस्थापन करलें अमनी जिन हलो बकर सर्वोत्कृष्ट अंश ए আবার জবাই করে দিয়ে এটার মধ্য থেকে আবার তার হাট তার বিল এবং তার জিবাটাকে বের করে নিয়ে এসে উপস্থাপন করলেন লোকমানে মনিপ বলল লোকমান মানুষের মধ্যে তোমার ব্যাপারে অনেক প্রশংসা শুনেছি এই বক্রির উৎকৃষ্ট দুইটা অংশ আমার সামনে নিয়া আস তুমি নিয়ে আসলাম তার দিল আর তার জিবা বললাম নিকৃষ্ট জিনিস নিয়ে আসো আবারও ওই তার দিল এবং তার জিবাটা নিয়ে আসলাম जिन जो पचन धरे जाए एबार मुनिप के जीवा, आर दील जुदी के, गोटा शर मध्य पचन धरे जा हादिस आल्ला মানুষের শরীরে একটা গোস্ত পিণ্ড রয়েছে নিশ্চয় মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের পিণ্ড রয়েছে যদি শরীরের ওই গোস্তের পিণ্ডটা সুস্থ থাকে ভালো থাকে তাহলে গোটা শরীরটাই সুস্থ থাকে আর যদি শরীরের ওই গোস্তের টুকরার মধ্যে পছন্দ যায় তাহলে গোটা শরীরের মধ্যেই পছন্দ যায় এবার রসুল বললেন আলা আল্লাহ শুনে রাখো শুনে রাখো সেটা আর কিছুই নয় সেটা হলো মানুষের দিল মানুষের হার্ট মানুষের ফল লুকমণা ছিলাম কি করলেন এইটা বের করে নিয়ে এসেছিলেন সম্মানিত উপস্থিতি আরেকটা হাদিস ছিলেন যে ব্যক্তি তার দুই দুইখানের জায়গাকে হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম তাহলে রসুলের হাদিস আর হাজার হাজার বছর আগে লোকমান ইমের কথা মিলে যাচ্ছে না সম্মানিত উপস্থিতি তে আল্লাহ এখানে বলছেন লোকমান লোকমানের ব্যাপারে তিনি একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন আল্লাহ এবার তার আলোচনা করলেন্লাহ যেন বলেছিলাম তুমি আমার শুক্রিয়া আদায় করো আল্লাহ শুক্রিয়া আদায় করতে সুক্রিয়া আদায় করে যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে জেনে রাখো এই কৃতজ্ঞতা করলো প্রমাণ আল্লাহ কোরআনে বলছেন যদি তুমি শুক্রিয়া আদায় করো যদি তুমি কৃতজ্ঞ হও কি করবো নিশ্চয়তা যদি এর বিপরীত কারো অকৃতজ্ঞ হও নাফর মানি হও আর যদি তুমি অন্যত্র বলে দিয়েছেন যে ব্যক্তি সৎ কাজ করলো সেটা তার নিজের জন্যই তাহলে এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি জন্য শুক্রিয়া দেয় করে সেটা মূলত তারা অস্বীকার করে আল্লাহ বলেছেন কত গুরুত্বপূর্ণ কথা নিশ্চয় আল্লাহ আব্বুল আলমিন তিনি হলেন অমোখাপেক্ষী অর্থাৎ বান্দা যদি আল্লা শুক্রিয়া নাও আদায় করে আল্লাহ কোনো লস নাই বান্দা যদি আল্লাহর অকৃতজ্ঞ হয় আল্লাহর কোন ক্ষতি নাই আল্লাহর কোনো সমস্যা নাই বান্দা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ নাও করে আল্লাহর কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না পৃথিবীতে মানুষ সাতশো কোটি মানুষ পৃথিবী সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত एक आगे अपना उदाहरण दिए পৃথিবী থেকে আকাশের দূরত্ব কতটুকু এর মাঝখানে কত হাজার কত লক্ষ কত কোটি গ্রহ নক্ষত্র রয়েছে আবার প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আছেন আসমান এবং এই জমিন এর যা কিছু আছে সবকিছু সকলেই আল্লাহ আলমিনের তাসবি পাঠ করে যদি এই মানুষ আল্লাহ না আচ্ছা তাহলে কোনো লস হবে না আল্লাহ বলছেন ওমান আর যদি কেউ অকৃ হয় অস্বীকার করে জেনে রাখো নিশ্চিন তিনি হলেন ধোনি তিনি অমুকাপেক্ষী তিনি আল্লাহ বলেছেন তোমরা সারা সবাই হলে ফকির সবাই ফকির আল্লাহ কি ধনী আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ অমুক কেউ যদি সুক্রিয়া আদায় করে আল্লাহ এটা তার নিজের জন্যই আর যদি অস্বীকার করে তা আমার কোন সমস্যা যখন লোকমান তার সন্তানকে মাধ্যমে বললো হ্যাঁ আমার সন্তান সবচাইতে বড় সীমা লঙ্ঘন সবচাইতে বড় বে ইনসাফি সবচাইতে বড় জুলুম একজন মানুষ একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বলেন তো প্রিয় পাত্র তার সন্তান তার সন্তান তার সবচেয়ে দেয় তাহলে সবচেয়ে দামি জিনিসটা দেয় না ঠিকই না লোকমান আলাম তার আমি বারবার ভুল করছি লোকমান রজি আল্লাহ আনহু তিনি তার সন্তানকে সবচেয়ে দামি উপদেশ দিলেন আল্লাহ এখানে এটা আল্লাহ বলছেন বলল ইয়াবোনা হে আমার সন্তান বিল্লা আল্লাহর সাথে শিরিক করোনা এক আল্লাহর ইবাদত করো এর সাথে অন্য কাউকে জড়িয়ে দিও না এখানে একটু ব্যাখ্যা আছে এই আয়াতে আল্লাহ বলছেন যারা ইমান আনয়ন করেছে আল্লা দিন আমানু ওয়ালামু এবং এই যে ইমান আনয়ন করেছে কিন্তু ইমানের সাথে কোন প্রকার জুলুম মিশ্রিত করে নাই নাইন আমানু আলাম ইমান এনেছে এবং ইমানের সাথে জুলুম মিশ্রিত করে নাই উল ই আম তারাই হলো নিরাপদ যখন এআ নাজিল করা হয় রসুল্লাহাম যখন এআত বললেন সাহাবিরা বলল ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে একটা অনেক ভারী মনে হচ্ছে যে আমাদের মধ্যে কোন সে ব্যক্তি যে ইমানের সাথে জনুম করে নাই কে এমন কেউ আছে আমরা তো দেখি না রসুল্লাহ বললেন তোমরা বুঝতে ভুল করেছ তোমরা কি লোকমানের সেই উপদেশ ছো না তার ছেলের ব্যাপারে হে আমার সন্তান আল্লাহ সাথে শিরিক করোনা বুঝিয়ে দিলেন সাবিদের ভিতরে একটা ভয় চলে আসছিল যে তাহলে আমাদের মধ্যে কোন সে ব্যক্তি এরকম তো কোনো ব্যক্তি দেখি না যে ইমানের সাথে জুলুম মিশ্রণ করে নাই শুধুমাত্র আল্লাহরই করতে হবে এই আল্লাহর ইবাদতটাকে বাদ দিয়ে যখন অন্য মানুষের জন্য করলেন এটাই আপনি ইনসাফ করলেন না এটাই বে সাফি। এটাই জুলুম এবং এটা আমরা করে যাচ্ছি আল্লাহ আমাদের সকলকে এই শীত থেকে আমি মানুষকে ওসিয়ত করলাম নির্দেশ দিলাম তার পিতা মা তার ব্যাপারে তার গর্বে ধারণ করেছে কেমন করে গর্বে ধারণ করেছে ওয়াহনা কষ্টের উপরে কষ্ট ক্লান্তির উপরে ক্লান্তি শুধু কষ্ট বলেই शांत होध बो, पान कर मानु देर के लक्ष्य कर प्रथम মানুষদেরকে নির্দেশ দিয়ে তার পিতা ব্যাপারে এবার আল্লাহ নির্দেশ দিচ্ছেন ঘটনা অবস্থা বর্ণনা করার পর আল্লাহ অর্ডার দিচ্ছেন তোমার করণীয় কি এবারিদ আমার সুক্রিয়া আদায় করো এবং পিতামাতার মাতার সুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং পিতামাতার মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো ইলাইয়াল মাসির এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তন করবে এই যে আয়াত এই আয়াতগুলো কোরআনে আপনি বিভিন্ন জায়গা পাবেন অনেক জায়গায় এসেছে এখানে আল্লাহন বললেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ নির্দেশ দিলেন এই আয়াতগুলো আপনি কোরআনে বিভিন্ন জায়গায় যখন পাবেন দেখবেন যে এই আয়াতগুলোর ক্ষেত্রে আল্লাহ প্রথমে বললেন যে আমার ইবাদত করো এক ইবাদত করো তারপরেই বলছেন পিতা মাতার সাথে তারপরে পিতামাতার সাথে বালু ব্যবহার করো যেমন আল্লাহ বলছেন ওয়াহুল্লা তুশ্রী কু বিহি আল্লাহ তোমরা সকলে এবং আল্লাহ সাথে আল্লাহ আব্রাহী সুরা বানি শরীর বলছেন ও কুকা আল্লাহ আল্লাহ বলছেন ও কজর তোমার প্রতিপালক তোমাকে অর্ডার করছেন বিষয় কত ইম্পর্টেন্ট বিষয় আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহর ইবাদত করার পরেই আল্লাহর ইবাদত করার পরে পিতামাতার সাথে সদ্ ব্যবহারের কথা আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন एक आये दूटा अंश प्रथम अंशरा सक्रमिक करो ना पिता बाल व्यवहार करो अन्न पावा जाए प्रथम आयाते आल्ला इबादत करो पर आयते पिता माथे बल व्यवहार कर कत गुरुत्वपूर्ण विषय कत इम्पर्टेंट विषय এটা মনে রাখা দরকার এইটা আল্লাহ মানুষদেরকে গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে নিয়ে এসেছেন তারপরে বলছেন যে তোমরা যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার না কর তোমার মা দুই বছর তোমাকে দুধ পান করেছে এবং আরেক বছর তোমাকে গর্বে ধারণ করেছে মোট তিন বছর গর্বে দারণ এবং দুধ পান করতে তিন বছর লেগেছে আল্লাহ বলেছেন আনিস কুরি ওয়ালি দি এবং পিতা মাতার করবেন আল্লাহ কোরআনে বলেছেন ওকুর রব্বির হাম হুমা কামা রব্বাই সঙ্গে তুমি বলো হে আমার প্রতিপালক ইর কামা রব্বাইয়ানি সঙ্গের তুমি তাদের প্রতি দয়া করো যেভাবে ছোটবেলায় আল্লাহ রহমতের হাত রাখো দয়ার হাত রাখোমা জানা লিমিনার রহমা আল্লাহ বলছেন যখন দুইজন অথবা দুইজনের মধ্য থেকে একজন আস্তে আস্তে কথা বলা যায় কথা বলো মাফ উফ শব্দটিও করোনা তত গুরুত্বপূর্ণ বিষয় আবদুল্লাহ মাসুদ থেকে বর্ণনা আব্দুলা আব্দুল মাসুদ আল্লাহ নবী কে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব চৈত্রিয়ামটা রসুল বললেন আসতিহাত सब चाहते प्रियल आल्ला सब चाहते प्रियल हलो सलाद के तार सठी समय आदाय कर दो नम्बर के द्वित प्रश्न कर लो রসুল আল্লাহ আল্লাহর কাছে তারপরে সব চাইতে প্রিয় আমল কোনটা এবার রসুল বললেন বিরুল পিতা পিতামাতার সাথে বালো ব্যবহার করা এইটা দুই নম্বরে আল্লাহর কাছে সব প্রিয় আমল সম্মানিত উপস্থিতি প্রিয় আমল আমরা তো খুঁজি অনেক সময় জিজ্ঞাসা করি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমল রসুর বলছেন আকবরুল কাবাইফ রস্লাম কবিরা গুনার বর্ণনা দিলেন কবিরা গুণা এক একে বলতে শুরু করলেন প্রথম বললেন পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য হওয়া এটা হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বড় অপরাধ কি বুঝলেন আল্লাহর কাছে দ্বিতীয় প্রিয় আমল কোনটা পৃথিবীর দ্বিতীয় বড় অন্যায় হাদিস দিয়ে বুঝিয়ে দিলাম কত গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করে দিতে যাচ্ছি অনেক সময় হয়ে গেছে আমরা এখন আলোচনা শেষ করে দিব আজকে আমরা আলোচনা করেছি এ পর্যন্ত চোদ্দ আয়াত ছয় আয়াত থেকে শুরু করেছিলাম ১৪ আয়াত পর্যন্ত আমরা আজকে তাপসির আলোচনা নিয়ে এসেছি সম্মানিত এই যে আমরা এই তাপসির আলোচনা করছি এখানে বিভিন্ন শব্দের বিভিন্ন তাফসির আছে এগুলো আপনাদের জানা থাকলো এবং আমরা কোরআন তেলাওয়াত করি অথবা কোরআনের অনুবাদ করার সময় পাইনা তাফসির করলে কোরআনের অনুবাদও জানা হয় এবং এই আয়াতের অর্থ কি কি ব্যাখ্যা করেছেন রসুল কোন আয়তের পরিপ্রেক্ষিতে কি বলেছেন কোন আয়াতের কি অর্থ এগুলো জানা যায় আমরা আল্লাহ করি আল্লাহবী আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন পরিচালনা করার তাহবিক দান করুন আমিন আল্লাহন তালা আমাদের সকলকে কোরআনের পথে থাকার তাহবিক দান করুন আমিন আল্লাহ সুমানব তালা আমাদের এই ধারাবাহিক আলোচনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার তাহফিক দান করুন আমিন আল্লাহ সুবাহ আপনাদের সকলকে আগ্রহ ভরে এই আলোচনায় আসার তাহবিক দান করুন আমিন আল্লাহ করি আল্লাহ আপনাদের মধ্যে সেই সেই আগ্রহ সৃষ্টি করে দিন সাথে দোয়া করি আল্লাহ আমাদের এই আলোচনার মধ্যে যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে হেয়াল্লা আপনি আমাদের এই ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিবেন আমিন হেয়াল্লাহ আপনি আমাদের আরো জ্ঞানকে সমৃদ্ধ করার মতো শক্তি দান করুন আমিন হেয়াল্লাহ আপনি আমাদের সেই মেধাও শক্তি দান করুন আমিন এবং তার সাথে আমল করা